একবিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ আচার্যের কামিনী ত্যাগ তবে লোকশিক্ষার অধিকার সন্ন্যাসীর কঠিন নিয়ম ব্রাহ্ম মনিলালকে শিক্ষা শ্রীরামকৃষ্ণ যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার যিনি আচার্য তার কামিনী কাঞ্চন হওয়া দরকার তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না শুধু ভিতরে ত্যাগ হলে হবে না বাহিরে ত্যাগও চাই। তবে লোকশিক্ষা হয় তা না হলে লোকে মনে করে ইনি যদিও কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন ইনি নিজে ভিতরে ভিতরে ওইসব ভোগ করেন একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে তুমি আরেকদিন এসো খাওয়া দাওয়ার কথা বলে দিব সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল রোগীর বাড়ি অনেক দূরে সে আরেকদিন এসে দেখা করলে কবিরাজ বললে খাওয়া দাওয়া সাবধানে করবি গুড় খাওয়া ভালো নয় রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে ওকে অত কষ্ট দিয়ে আনা কেন সেই দিন বললেই তো হতো বৈদ্য হেসে বললে ওর মানে আছে সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল সেদিন যদি বলি রোগীর বিশ্বাস হতো না সে মনে করত ওর ঘরে যেকালে এত গুড়ের নাগরি উনি নিশ্চয়ই কিছু খান তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয় আজ আমি গুড়ের নাগরি লুকিয়ে ফেলেছি এখন বিশ্বাস হবে আদি সমাজের আচার্যকে দেখলাম শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে বড় বড় ছেলে এই সব আচার্য এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা কে বিশ্বাস করবে এদের শিষ্য যা হবে বুঝতেই পারছ হেগো গুরু তার পেদ শিষ্য সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে বাহিরে কামিনী কাঞ্চন লয়ে থাকে তার দ্বারা লোকশিক্ষা হয় না লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খায় সিঁতির মহেন্দ্র রামলালের কাছে পাঁচটা টাকা দিয়ে গিচ্ছিল আমি জানতে পারি নাই রামলাল বললে পর আমি জিজ্ঞাসা করলাম কাকে দিয়েছে সে বললে এখানকার জন্য আমি প্রথমটা ভাবলুম দুধের দেনা আছে না হয় সেইটে শোধ দেওয়া যাবে ও মা খানিকরাতে ধর্মর করে উঠে পড়েছি বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞাসা করলুম তোর খুড়িকে কি দিয়েছে সে বললে না তখন তাকে বললাম তুই এক্ষুনি ফিরিয়ে দেওয়ায় রামলাল তার পর দিন টাকা ফিরিয়ে দিলে সন্ন্যাসীর পক্ষে টাকা বা লোভে আসক্ত হওয়া কি রূপ জানো যেমন ব্রাহ্মণের বিধবা অনেক কাল হবিষ্য ব্রহ্মচর্য করে বাগদি উপপতি করেছিল সকলে স্তম্ভিত ওদেশে দেশে ভগি তেলির অনেক শিষ্য সামন্ত হল শূদ্রকে সবাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক লাগিয়ে দিলে। সে তার ধর্ম নষ্ট করে দিলে সাধুন ভজন সব মাটি হয়ে গেল সেই রূপ। তোমরা সংসারে আছো তোমাদের সৎসঙ্গ বা সাধুসঙ্গ দরকার আগে সাধুসঙ্গ তারপর শ্রদ্ধা সাধুরা যদি তার নাম গুণানুকীর্তন না করেন তাহলে কেমন করে লোকের ঈশ্বরে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি হবে তিন পুরুষে আমির জানলে তবে তো লোকে মানবে মাস্টারের প্রতি জ্ঞান হলেও সর্বদা অনুশীলন চাই ন্যাংটা বলত ঘটি একদিন মাজলে কি হবে ফেলে রাখলে আবার কলঙ্ক পড়বে তোমার বাড়িটাই একবার যেতে হবে তোমার আড্ডাটা জানা থাকলে সেখানে আরও ভক্তদের সঙ্গে দেখা হবে ঈশানের কাছে একবার যাবে মনিলারের প্রতি কেশব সেনের মা এসেছিল তাদের বাড়ির ছোকরারা নাম করলে সে তাদের প্রদক্ষিণ করে হাততালি দিতে লাগল দেখলাম শোকে কাতর হয় নাই এখানে এসে একাদশী করলে মালাটি লোয়ে জপ করে বেশ ভক্তি দেখলাম মনিলাল কেশববাবুর পিতামাহ রামকমল সেন ভক্ত ছিলেন তুলসী কাননের মধ্যে বসে নাম করতেন কেশবের বাপ প্যারিমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন শ্রীরামকৃষ্ণ বাপরূপ না হলে ছেলে অমন ভক্ত হয় না দেখো না বিজয়ের অবস্থা বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে হয়ে বিজয় মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে আজকাল বিজয় যা বিশ্বরীয় রূপ দর্শন করছে সব ঠিক ঠিক সাকার নিরাকারের কথা বিজয় বললে যেমন বহুরূপের রং লাল নীল সবুজ হচ্ছে আবার কোন রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ বিজয়বে সরল খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না বিজয় কাল অধর্ষেনের বাড়িতে গেছিল তা যেন আপনার বাড়ি সবাই যেন আপনার বিষয়বুদ্ধি না গেলে উদার সরল হয় না এই বলিয়া ঠাকুর গান গাইিতেছেন অমূল্যধন পাবি রে মন হলে খাঁটি মাটি পাট করা না হলে হাঁড়ি তৈরি হয় না ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায় তাই কুমোর আগে মাটি পাট করে আর্শিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না চিত্তশুদ্ধি না হলে স্বস্বরূপ দর্শন হয় না দেখো না যেখানে অবতার সেইখানেই সরল নন্দঘোষ দশরথ বসুদেব এরা সব সরল বেদান্তে বলে শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না